পৃথিবীর যে প্রান্ত থেকেই আজকের অধিবেশনে আপনার সঙ্গ দিয়েছেন पृथिवी बात पक्ष देखरिक मुबारकबाद जाना आजकल अधिवेशने शेयर करब आलोचना करब अहंकार नामक जे गुण से गुण से गुण थाय खूब भलोक जानी अहंकार नामक जो गुण जे स्वभा से स्वभाव मानुषर नय যারা প্রকৃত মানুষ তাদের নয় যারা মেন তাদের নয় আমার এবং আপনারও নয় আমরা কখনো অহংকারী হতে পারি না আর যদি কাউকে এই গুণটি এই ব্যাধিটি কাউকে যদি আক্রমণ করে বসে কেউ যদি ব্যাধিগ্রস্ত হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়েন তাহলে তার বাঁচার উপায় কি আমরা খুব ভালো করে জানি আমাদের যে অসুখগুলো আসে যে রোগগুলো হয় এবং এই রোগগুলো মহান্নবুল আলমিনের পক্ষ থেকে আর এ রোগ থেকে বাঁচার জন্য মহানবুল আলমিন অসংখ্য পদ্ধতি আমাদেরকে দিয়েছেন ওষুধ ব্যবহার করা হোমিও ওষুধ ব্যবহার করতে পারেন অ্যালোপ্যাথিক ব্যবহার করতে পারেন এছাড়াও আরো যে যে ওষুধগুলো শরীয় সম্মত যে পদ্ধতিগুলো শরীয় সম্মত সেই পদ্ধতিগুলো আপনি ব্যবহার করতে পারেন সেই অসুখ থেকে পরিত্রাণ লাভের জন্য আজকে रोग सम्पर्क सचेतन हन रोग थाभ खुज आज के असंख्य मानूष चारा असुस्थ पड़े कि ওষুধ খুঁজেননি তারা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মাধ্যম খুঁজেননি আমরা তাদেরকে বলবো আপনাদের উচিত মাধ্যম খুঁজা আর সেটি হলো আমাদের সমাজে একটি বড় অংশ যাদেরকে আমরা পাচ্ছি যারা বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়েছেন ইমানই যে জিন্দেগি ইমানের যে আমল সে আমলকে বিসর্জন দিয়েছেন আমল থেকে বিমুখ হয়েছেন এবং এই আমল বিমুখ হওয়া এটি মারাত্মক একটি রোগ যে রোগে তিনি আক্রান্ত হয়েছেন আর এই রোগ থেকে তাকে মুক্তি লাভের জন্য আবারও ফিরে আসতে হবে চিকিৎসায় আর সে চিকিৎসা হলো ইসলামের চিকিৎসা আমলি জিন্দিগিতে রূপযান করা সুপ্রিয় দর্শক তাহলে আমরা বলবো। আজকে যে গুণে আমরা আলোচনা করছি আর সেটি হচ্ছে অহংকার অহংকার একটি আত্মিক ব্যাধি আর এ বেধি যদি কাউকে পেয়ে যায় কেউ যদি আক্রান্ত হয়ে যান তাহলে সেখান থেকেও তাকে বাচার পদ্ধতি খুঁজতে হবে প্রথম পদ্ধতি তার খোঁজা উচিত যে মহানবুল আলমিনের বড়ত্ব তার যে বড়ত্ব গুণটি এই গুণটি নিয়ে তার আলোচনা করা উচিত সে আন্তরিকভাবে রব্বুর কে আল্লা সুবহান যে মান মর্যাদা তিনি যে শক্তির অধিকারী এই অংশরূপ তিনি করবেন আল্লাহাম আলমিন সম্পর্কে তার নিজের মাঝে আলোচনা করবেন তার বরত্ব সম্পর্কে আলোচনা করবেন তিনি কখনো কিন্তু অহংকার করতে পারেন না তিনি কখনো যতগুলো বদভ্যাস যতগুলো ব্যাধি সে ব্যাধিগুলো সে আন্তরিকভাবে ভাবে মেনে নিতে পারেন না সুপ্রিয় দর্শক এই আমরা এটি বলবো এটি আন্তরিক একটি ব্যাধি যে ব্যাধি সম্পর্কে নবীম সাল আলী আসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন হাদিসে কুদ্সিতে আল্লাহ সু বলেছেন আল কিবরিয়া উর ওয়াল যে ইয়েবরিয়া বরত্ব প্রকাশ করা অহংকার করা ওয়াল আজামা তাকে মহানত্ব প্রকাশ করা এই গুণগুলি হল মহান রব ইতের छिनिए नि अहंकार प्रकाश कर निक्षेप करब यह हादसा क्यों जो मेन जो जीवन वस्तवय से चिकित्सार माध्यम हिसे ग्रहण कर আমার মাঝে কখনো কেবের আমার মাঝে কখনো অহংকার আমার মাঝে কখনো দাম এটি কখনো হতে পারে না কারণ এর ফলে আমাকে জাহান্নামি হতে পারে তিনি কখনো কিন্তু অহংকার করতে পারেন না সুব্রিয় দর্শক তাহলে মহানবুল্লামিনের বড়ত্বকে স্মরণ করা এবং তার নিদর্শনগুলোকে গুলোকে করা যার মাধ্যমে তিনি অহংকার নামক গুণ থেকে বাঁচতে পারে। এটি তো প্রথম গুণ দ্বিতীয় গুণ হলো আমাদের সৃষ্টি নিয়ে আমরা কথা বলবো যখন আমাদের সৃষ্টি নিয়ে আমরা কথা বলতে পারবো আপনার নিজকে আপনি একটু আলোচনা করুন আপনি কোথায় ছিলেন বর্তমান কোথায় এবং আপনার শেষ পরিণত কোথায় আপনার যথেষ্ট হতে পারে এই অংশ কেউ যদি কোন মেন যদি শুধু মেন নয় যারা ইমান আনেনি তারাও যদি এই অংশটুক একটু আলোচনা করেন যে আমি ছিলাম কোথায় এসেছি কোথায় আবার যাব কোথায় আমার শেষ পরিণতই বাকি তাহলে তার মাঝে যে হিতাহিদ জ্ঞান। সঠিক ঠিক জ্ঞান সে জ্ঞান ফিরে আসবে এবং সে অহংকার মহানবুল ইসাদ করেন তুচ্ছ জিনিস থেকে ফাইদা হসিমিন অথচ সে প্রকাশ্যে ঝগড়াটে যেটি সুরাতুল নাহলে চার নম্বর আল্লাহ করেন তাহলে মানুষ যখন তার নিজকে নিয়ে আলোচনা করবে তখন তার রবকে খুঁজে পাবে যখন তার রবকে খুঁজে পাবে আর জান্নাত এবং জাহান্নামেরু নবী মাল্লাম জান্নাতে প্রবেশ করতে পারে পারেনা মিন কলবিহ যার হৃদয়ে অনুপরিমাণ সরিষার দ্বার পরিমাণ যে অহংকার আছে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না যখন মহানবুল আলমিনের শাস্তি তিনি স্মরণ করবেন মহানবুল আধাব তৈরি করেছেন এই গুণের জন্য তখন তিনি তার নিজকে খুঁজে পাবেন এবং অহংকার নামক এই গুণকে তিনি বিদায় দিতে সক্ষম হবেন আর এটি তার আসল চিকিৎসা সুপ্রিয় দর্শক তাহলে একজন মানুষ যে মাধ্যমগুলো দিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারে তাহলে এগুলো অনুরূপ বলা যেতে পারে মানুষের মাঝে অহংকার না করা যে গুণটি যে নয় এই গুণটি দেখিয়েছিল ওই করেন কুফারে মহানবুলেন যে তোমরা তাদের মতো হয়ে না যারা তাদের আবাসস্থল থেকে তাদের ঘর থেকে বের হয়েছিল বাতর অহংকারী হয়ে অহংকার করে আর ওয়ারিয়া আন্নাস মানুষকে দেখানোর জন্য যখন কোন মেন স্মরণ করবেন এটি মমিনের গুণ নয় এটি সেই কাফের গুণ এটি সেই বেদিনের গুণ যে আল্লাহকে গ্রহণ করেনি তার গুণ তখন এই ধরনের থেকে তার নিজকে মুক্ত করতে পারবেন এবং এই ব্যাধিকে তিনি দূর করতে পারবেন আমরা পঞ্চম কারণ বলবো আর সেটি হচ্ছে তবহ নমনীয়তা যখন মানুষ নমনীয় হয়ে যায় এবং যার ফলে মোহানবুল আলমিন তার ইজত তার মর্যাদাকে বাড়িয়ে দেন যেটি হল মমিনের জিন্দেগি তার মমিনের জিন্দেগীতে তিনি নমনীয় হবেন মহানবুল আলমী তার নমনীয়তার ফলে তার মান মর্যাদাকে তিনি আলহাম তিনি হাদিস বর্ণনা করেন যে এই নমনীয় গুণটি যার মাঝে আছে নবীম সাল আলি সাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস আমার লম্বা হাদিসের শেষ অংশ যেটি আমাদের সাথে সম্পৃক্ত আর সেটি হচ্ছে তিনি নমনীয় ভাব দেখাবেন আর এটি হল কিন্তু যখন তার মাঝে তার মাঝে যখন অহংকারিতা তার মাঝে যখন বড়াই ভাব চলে আসে তিনি বুঝতে পেরেছেন যে এই অহংকার আমার নয় এবং তিনি মানুষের সাথে নত হবেন মানুষকে সাদরে গ্রহণ করবেন মানুষের মতামত সাদরে গ্রহণ করবেন তাদের স্বাধীনতাই তিনি বিশ্বাসী হবেন তাদেরকে কথা বলতে দিবেন নিজেও তিনি তাদের সাথে কথা বলবেন এমনটি নয় শুধু বর্ত প্রকাশ করে অহংকার করে আমি সর্বে সর্বা আর অন্যরা আমার কাছে কিছুই নয় এ ধরনের যখন গুণ তার মাঝে আসে তিনি ভালো করে বুঝতে পারেন যে এটি হলো একটি ব্যাধি এই মুহূর্তে তিনি তার নিজকে কন্ট্রোল করবেন সুপ্রিয় দর্শক তাহলে আমরা বেশ কয়েকটি গুণের কথা বলেছি এই গুণগুলি যদি কারোর মাঝে থেকে থাকে তাহলে অহংকার নামক ব্যাধিকে তিনি দূর করতে পারবেন এবং তার সঠিক যে চিকিৎসা আর সঠিক চিকিৎসাই হল ইসলামের চিকিৎসা আর সঠিক চিকিৎসাই হলো মোমেনের চিকিৎসা তিনি সব সময় ইমানের দিককে প্রাধান্য দিবেন আর ইমানের দিকে যখন প্রাধান্য দিবেন তখন তার মাঝ থেকে যত ধরনের অন্যায় দিক সবগুলো বিদায় নিতে পারে তাই আসুন আমরা আমাদের জীবনকে যত ধরনের অন্যায় যত ধরনের অশ্লীলতা যত ধরনের তুচ্ছ গুণ অশুভ আচরণ সবগুলোকে আমরাগি যে জিন্দিগির মাধ্যমে মহানবুল আল তাকে সম্মান বৃদ্ধি করে দিবেন দুনিয়াতে এবং পরকালে সেই জীবন আমরা গঠন করি তাই আসুন আমরা এই মর্মে কথা বলবো। এখন ছোট্ট বিরতিতে আমরা যাব বিরতি পর আবারও আপনাদের সাথে কথা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ मोनी ना आनस तो, तो मदर ना करे। से ही चाहिए तब जान हे अल्लाह जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर मृत्यु আমার পক্ষে কল্যাণকর হয় সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায়ে হাদিস সংখ্যা ছশো একাত্তর ডায়ালিজেন উইটনেস ডাক নাইক ইন ব্যাটল অবুখ সমরে প্রতি বৃহস্পতিবার পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে মানবতার পথ প্রদর্শক করেছে মানব জাতির জন্য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 আমরা বিরোধীর পূর্বে আপনাদের সাথেই ছিলাম এবং আমরা উভয়ে শেয়ার করছিলাম কিছু আলোচনা পর্যালোচনা করছিলাম যে পদ্ধতি দিয়ে একজন মানুষ একজন মেন তুচ্ছগুণ অহংকার দিকগুলি কাজ করবে সেই দিকগুলি হলো এই যে তার মাঝে যত ধরনের অন্যায় সে অন্যায়গুলি মুক্ত হবেন যত ধরনের অশ্লীলতা সকল অশ্লীলতা তার নিজের মাঝ থেকে মুক্ত করবেন আর এটি হচ্ছে তার প্রকৃত যে বান্দা তার প্রকৃত বান্দার গুণগুলি তিনি বর্ণনা করছেন আর তার প্রকৃত বান্দার মিন বান্দার গুণগুলি তিনি বিভিন্ন সোরার বিভিন্ন অংশে বিভিন্ন আয়াতে তিনি আলোচনা করেছেন একটি সুরার নাম দিয়েছেন সুরাতদের সুরা সেখানে প্রথমেই তিনিষট্টি নম্বর আয়াত আলোচনা করতে চলেছিলাম মহনুবুল আলামিন এখানে তার মমিন বান্দাদের তিনি গুণ বর্ণনা করছেন ওয়াইবাদ রহমান রহমানের বান্দা তো তারা আল্লাহর বন্দা তো তারা আল্লাম সুন আল্লাহনা যারা পৃথিবীতে চলাচল করে নম্র নমনীয় তার সাথে আল্লাহ উল্টো দিকে আমরা অহংকারী যে গুণ সেগুনে পেয়েছিলাম যে তারা পৃথিবীতে দম্ব ভরে অহংকারী চলাফেরা করে আর মোহানবুল্লাহন তার মমিন বান্দার তিনি গুণ বর্ণনা করছেন যে রহমানের বান্দা তো তারা আল্লা দিন আল আল্লাহাউনা তার খুব নমনীয় ভাবে সাদা সিদা ভাবে তারা জীবনযাপন করবে তারা পৃথিবীতে চলবে সাথে কথোপকথন হবে তারা বলবেন অলু সালামা তিনি সালাম বলে তিনি সেখান থেকে বিদায় গ্রহণ করবেন কারণ তারা অজ্ঞ আর অজ্ঞতার কথা তারা শুরু করেছে তার সাথে সাথে সুন্দর আচরণ সুন্দর কথা তারা আদান প্রদান করেনি সুপ্রিয় দর্শক এই আয়াত থেকে আমরা যথেষ্ট বুঝতে পারি তার বান্দা যারা মহানবুলা তাদের তিনি গুণ বর্ণনা করেছেন আর তাদের গুণ হবে তারা পৃথিবীতে চলাফেরাই করবে খুব নমনীয়তার সাথে খুব সাদাশিতে এবং তাদের মাঝে এই ধরনের অধ্যত ভাব থাকবে না তাদের মাঝে অহংকারী ভাব থাকবে না যাতে একজন মেন তার জীবনকে সুন্দর করতে পারে সাল আলী ওসাল্লাম হাদিস বর্ণনা করেন যে নমনীয়তার কথা মহানবুল আরমিন বললেন যে তারা খুব নমনীয় খুব ধীরে খুব সাদা সিরে ভাবে তারা পৃথিবীতে চলাচল করবে তাদের গুণ নবীম সাল্লাম বর্ণনা করেনা যে কোন বিষয়ে যখন নমনীয়তার গুণ পাওয়া যায় এ নমনীয়তা গুণের মাধ্যমে ওই জিনিসটি আরো সৌন্দর্য মন্ডিত হয় আল্লাহ আকবর আরো সুন্দর দেখায় কেউ যদি কারোর সাথে কথা বলে এবং কথায় যদি নমনীয় ভাব দেখান তাহলে এটি তার জন্য অতি উত্তম তার কড়া ভাব কড়া মিজাজ মানে কঠোর স্বভাবের চেয়ে কারণ অনেক সময় নমনীয়তাই অনেক কিছু আদা করা সম্ভব হয় সর্বক্ষেত্রে একটি ক্ষেত্রে নয় যদি আপনি আপনার পিতামাতার ক্ষেত্রে নমনীয় ভাব দেখান এবং তাদের সাথে খুব আচরণ সুন্দর করে সুন্দর আচরণের মাধ্যমে আপনি কিছু আদা করতে চান তাহলে খুব সহজে আদা করা সম্ভব তাদের অন্তর নরম তাদের সাথে সুন্দর আচরণ করলে নমনীয়তার সাথে কথা বললে তারা সেটিকে অ্যাকসেপ্ট করে নেন গ্রহণ করে নেন সুপ্রিয় দর্শক নেবীম সাল্লি সালাম যে কথা বলেছেন যেই ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন হয় নমনীয়তার মাধ্যমে ওই বিষয়টি আরো সৌন্দর্য হয় অক্ষান ধরে নবীম সাল্লাহু আলাম বলেন আর কোন বিষয় থেকে যদি এই অংশটি নমনীয়তা ভাব দয়া দেখানো ভাব অনুগ্রহ প্রদর্শন কারোর কাছ থেকে কোনো বিষয় থেকে যদি উঠিয়ে নেওয়া হয় ইল্লা তাহলে সেটি হবে এবং সেটি ক্ষতিকারক শুধু ধ্বংসের মন্ডিত হবে না সুপ্রিয় দর্শক তাহলে এই হাদিস থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারি যে নমনীয় গুণ এটি মমিনের গুণ অহংকার মুক্ত জীবন এটি মমিনের জীবন আর এ ধরনের আয়াত কোরআন মসজিদের বহু এসেছে আমরা কয়েকটি শুধু আয়াত পেশ করব। खुब नमन भाव देखें आचरण देखा अहंकार पाँच मा दाम्भिकता पा जामे एक जन तार व्यवहारे शुद्ध कथा दे कष्ट এই ধরনের সমাজে কিন্তু মানুষের সংখ্যা অনেক আমরা যাদেরকে দেখি শুধুমাত্র মান মর্যদায় সে তার চেয়ে একটু কম অনেক সময় তার সাথে আচরণ হয় সেটি খুব রু আচরণ খুব কঠিন আচরণ সুপ্রিয় দর্শক এটি কখনো মোমিনের জীবন হতে পারে না এই জন্য জীবন হবে অতি সুন্দর মোহান্নবুল আলমিন সুরাতস আড়ার দুইশত পনেরো নম্বর আয়তে একই ধরনের কথা বলেছেন ওয়াকফিদ জান মহানবুল আলমিন এ আয়তের সাথে করেন ওয়াকফিদ জান হাকা আপনি তাদের প্রতি দয়াশীল হন তাদের প্রতি হন যারা আপনার অনুসরণ করেন মমিনদের মাঝ থেকে যারা আপনার অনুসরণ করেন তাদের প্রতি আপনি খুব দয়াশীল হন সুপ্রিয় দর্শক এই আয়াতগুলিতে যে অংশ মহান রব আল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর সেটি হচ্ছে নমনীয় ভাব দেখানো এবং তাদের সাথে উত্তম আচরণ দেখানো এটি মানুষের একটি আচরণ একজন মানুষ একজন মানুষের সাথে খুব সুন্দর আচরণ করবে তার আচরণে তার আচার ব্যবহারে তার কথায় বার্তায় তার লেনদেনে অপর মুসলিম কষ্ট পাবে না অপর মুসলিমের মাঝে এমন ভাব হবে না যে তিনি আমাকে কষ্ট দিলেন কথাতে তার ব্যবহারে আমি তার কষ্ট পেয়েছি সুপ্রিয় দর্শক আজকের সমাজে আমরা খুব স্পষ্ট যখন ইমানের দিকগুলি আমাদের দুর্বল হতে শুরু করেছে আমলের জিন্দিগিতে যখন আমরা আমলের ঘটাতে কম প্রতিছি আমাদের মাঝে সেই তুচ্ছ গুণগুলি আমাদের মাঝে বাসা বাঁধতে চলেছে এবং আমাদেরকে আক্রমণ করতে চলেছে যার ফলে আমাদের মাঝে কখনো কখনো এই ধরনের ভাবগুলো এসে বসে সর্বদাই আমাদেরকে চিন্তা করতে হবে সর্বদাই আমাদের নিজকে নিয়ে ভাবতে হবে আপনি একজন মুসলিম আপনি একজন আপনি সর্বদাই আপনি হলেন একজন আদর্শবান আপনার আদর্শ সর্বক্ষেত্রে হবে যেমনটি আপনার পারিবারিক ক্ষেত্রে আদর্শবান আপনি আপনার কর্মের সেক্টরে আপনি আদর্শবান আপনার কোম্পানিতে আপনি একজন আদর্শবান একজন ওনার একজন মালিক আপনি একজন আদর্শবান দায়িত্বশীল সুবিধ দর্শক সর্বক্ষেত্রে আমাদেরকে আদর্শ দেখাতে হবে মহানবুল আলম করেন ওলা তিনি আমাদের প্রতি সন্তুষ্ট আর একটি আয়াত পড়ে আপনাদের বিদায় নেবাহ আর সেটি হচ্ছে সুরাতুল হুজরাতের তেরো নম্বর আয়াত মহানবুল্লা আলমিন নিঃস্বাদ করেন ইন আকা তিনি আমাদের দিক একজন মুসলিম একজন অর্থের বলে সম্মানী তার মান মর্যাদার জন্য রবজাতের কাছে তিনি সম্মানী অথবা তার দেহ সুন্দর বিধায় রবুলের কাছে তিনি সম্মানী আসলে এগুলো সম্মানের বিষয় নয় महानबुल्ला सब चेक जिन सब चेक आल्लाई हल्ले सब चे उत्तम अपन आल्ला आल्ला दिक्कत পরিপূর্ণ যদি থেকে থাকে তাহলে আমাকে আপনাকে জানতে হবে আমি হলাম কাছে সবচেয়ে প্রিয় যদিও আমার কাছে অর্থ নাই যদিও আল্লাহ তারা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেনি, যদিও আমাকে উচ্চ মর্যাদা দান করেননি কিন্তু আপনার আমলি জিন্দিগিতে আপনি উত্তম অতএব আপনি আল্লাহর কাছে উত্তম সুপ্রিয় সাথীয় বন্ধুগণ আমাদের বেশ কয়েকটি পর্বে অহংকার নিয়ে কথা বলেছিলাম আল্লাহ সুহান আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে অহংকার মুক্ত সুন্দর একটি জীবন দান করেন যে জীবন হলো যে জীবন হলো আদর্শ একটি আদর্শ জীবন জীবন এ দুই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ সকলকে ভালো রাখুন আপনারা যেখানে থাকেন আল্লাহ সকলকে ভালো রাখুন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামাক আল্লাহ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 পৃথিবীর বড় বড় আলেমগনের নিকট থেকে ফতুয়া এসেছে যা বলে যে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 तीन चार शून्योड 300083, शून्य शून्य आठ तीन सोएसि कोड आई बीजि बता पाठिए इमेल करेट पीस टी डटी मानवतार समाधान আপনার উপর যেমন সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একই ভাবে জাকাত মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে जार्ध्यमे मानवतार कल्याण निश्चित कराते जक फित्री शनिवार रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल